বাংলা মানবতা সমাধান এই মুহূর্তে পৃথিবীর যেখানে থাকুন না কেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি পৃথিবীর এই আঙ্গিনায় আমরা আজকে আলোচনা করব। মহিলা সাহাবিদের মধ্য থেকে এমন একজন বিশিষ্ট ব্যক্তির নাম আপনাদের সামনে আসবে যিনি নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের কলিজার টুকরা ছিলেন আমরা ফাতেমা সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো জাইনাব বিনতি রসুল্লাহ সাল্লা আলহিম সম্পর্কে তিনি আল্লাহ রসুল সাল্লা বড়ো মেয়ে ছিলেন অবশ্য এটা নিয়ে কিছুটা ইখতলাফ আছে মতনৈক্য আছে যে কে বড় ছিলেন তার আল্লাহ রসুলের ছেলে বড়ো ছিল নাকি জাইনাব বড়ো ছিল এটা নিয়ে যথেষ্ট মত আছে তবে করেছেন সেটা এরকম যে আল্লাহ রসুলের প্রথম ছেলে হয় কাসেম তারপরে আরো দুইটা ছেলে হয় এরপরে হয় তারপরে জাইনাব হয় কিন্তু খেলবি এবং অন্য রায় তারা বলেছেন যে জাইনাব ছিলেন বড় এটা হতে পারে যাই হোক মেয়েদের মধ্যে জাইনাব বড়ো ছিলেন এ ব্যাপারে অনেকেই বলেছেন আমরা মনে করি নেই যে তিনি বড়ো মেয়ে ছিলেন আল্লাহ রসুল সাল্লাম তার সম্পর্কে একটা বলেছেন আমার মেয়েদের মধ্যে সবচেয়ে এবং কষ্ট পেয়েছেন ফিয়া আমার কারণে তিনি জন্মগ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের বয়স যখন ৩০ বছর এবং দাম্পত্য জীবন যখন পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে তখন তিনি জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লাম আরও কয়েক বছর তিনি মক্কার বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন ব্যবসা বাণিজ্য করতেন এবং যখন তার বয়স চল্লিশ হয়ে গেল তখন তিনি নবুয়াত পেয়ে যান এই সময়ে হয়তো তার কোনো এক সময় তার বিয়ে হয়ে যাওয়ার কথা। বিয়ে কখন হয়েছে এটা নিয়ে কথা এরকম আছে যে নবুয়াতের আগে তার বিয়ে হয়েছিল বলে অনেকে মনে করেন কিন্তু আমি যখন তার জীবনকে পর্যালোচনা করেছি তখন আমার কাছে একটা একটা আশ্চর্য মনে হয়েছে বিশেষ করে যখন আমরা দেখি যে এবনে হিসামের মতন মানুষ আজদাহাবির মতন মানুষ যারা খুব মহাক রেখে তারা বলেছেন যে কেউ কেউ বলেছেন যে তাকে নবুয়তের আগে বিয়ে দেওয়া হয়েছে এই কথাটা একটু ভিন্ন রকম লাগে কারণ নবুয়তের আগে যদি বিয়ে দিতে হয় তাহলে তার বয়স দশ বছরের নিচে ছিল আসলে তা নয় বরং তারও পরে বিয়ে হয়ে যাওয়ার কথা কবে বিয়ে হয়েছে তার দিনক্ষণ কিন্তু ইতিহাসে নাই তবে আমরা বুঝি যে নবুয়াতের কিছুদিন পরে বা কিছু বছর পরে হয়তো তার বিয়ে হয়েছে বিয়ে হয় তার আপন খালাতো ভয়ের সাথে খাদিজার এক বোনের নাম ছিল হালা বিন্তু খোয়াইলিদ হালার স্বামীর নাম ছিল রবিয়া এবং তাদের প্রথম সন্তান হয় তার নাম ছিল আস আবুল আস সাথে জাইনাবের বিয়ে হয় আবুল আস বহু দিক দিয়ে অনেক গুণের অধিকারী ছিল তার মধ্যে তার প্রথম একটা গুণ ছিলেন তিনি যেটা বুঝতেন যেটা ভালো মনে করতেন তার উপরে দৃঢ় থাকতেন উনি এ ব্যাপারে কোনো মুনাফিক বা কম্প্রোমাইজ করতেন না এই একটা গুণের কারণে হতে পারে রসুল করিম সাল্লাম তাকে পছন্দ করেছেন দ্বিতীয় যে গুণটা হলো যে হালা খাজিজার আপন বোন তিনি নিজেই উৎসাহী হয়েছিলেন যে খাদিজার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হোক আপনারা জানেন যখন রিলেটিভসদের মধ্যে এরকম হয় তখন অনেক সময় এ বিয়ে এরকম হতে পারে আমি মনে করি যে আসের বিয়ের ক্ষেত্রে তার ভালো গুণের সাথে এটাও যুক্ত হয়েছিল যে তার মা তার খালার কাছ থেকে তার মেয়ে খালার মেয়েটাকে চেয়ে নিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাম এটাকে না করেননি কারণ আসের মতো যোগ্যতা সম্পন্ন ছেলে তার মেয়ের উপযুক্ত হতেও পারে আবুল আঁসের আরেকটা গুণ ছিল তার মেধা তিনি খুব ভালো ব্যবসা বুঝতেন এবং এই কারণে কুরাইদের অনেক কাজ অনেক ব্যবসা তিনি নিজে হাতে তাদের পক্ষ থেকে ব্যবসার কাজ করতেন অর্থাৎ তিনি যেন আমন ছিলেন তার কাছে মানুষ টাকা পয়সা দিত ইনভেস্ট করার জন্য এবং তিনি সেই ইনভেস্টের মূল ব্যক্তি ছিলেন যিনি ব্যবসা খুব ভালো বুঝতেন বলে ব্যবসার কাজের তার সাথে গ্রহণ করতেন বিয়ে হয়ে গেল বিয়েটা খুব সুন্দর ছিল এবং তাদের সম্পর্ক অত্যন্ত সুন্দর ছিল একে অপরকে অসম্ভব ভালোবাসতেন কিন্তু এক জায়গায় যে একটু প্রস্তুত দেখা দিল সেটা হলো যে যখন তিনি ইমান তার স্ত্রী এবং খাদিজার পরে যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন তিনি হলেন খাদিজার বড় মেয়ে জাইনাব বিনতি রসুল্লাহ সাল আলহিম কিন্তু সমস্যা দেখা গেল যে আজ তার এই ইসলাম গ্রহণটাকে মেনে নিয়েছে কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতে রাজি হয়নি তখন অবশ্য এই আয়াতগুলো নাজেল হয়নি সুরাম মোমতাহিনার দশ নম্বর আয়াত যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন মানে নারী পুরুষ যদি অন্য ধর্মের হয় তাহলে এটা অটোমেটিক্যালি যে তালাক হয়ে যাবে এই আয়াতগুলো তখন নাজেল হয়নি সেই জন্য নবী মোহাম্মদ সাল্লাম এ বিয়ে কে মেনে নিয়েছিলেন ফলে নবী মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম যে কাফেরদের সাথে তার মেয়ে বিয়ে দিয়েছেন এই ব্যাপারে কোনো সমস্যা হওয়ার কথা না আবুল আজ কোনোভাবেই মুসলমান হতে চাইলেন না তবে ওই সময় সবাই চাইতো যে নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে কষ্ট দেবে কষ্ট দেওয়ার বিভিন্ন সুরাত তারা বের করতো একদল লোক একবার আবুল আহাবের কাছে গেল যে বলল দেখো আবুল আহাব তোমার যে দুই ছেলে উতবা এবং উতাইবা এই দুইজন যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের দুই মেয়েকে বিয়ে করেছে রুকাইয়া এবং উম্মে উম্মেকুমকে এই দুই মেয়ে তালাক দিয়ে দাও তালাক দিলে হবে কি তারা যে ঘরে যে বসে থাকবে আর তাদেরকে সামলাতে যে তাদের ভরণ পোষণ করতে যে নবী মোহাম্মাদের আর নবুয়াত মনে থাকবে না তাহলে তার এই নবুয়াতের কাজ ক্রম একটু কমে যাবে আর একটা রিভেঞ্জ তো নেওয়া গেল একটা প্রতিশোধ তো নেওয়া গেল তো আবুল আহবের দুই ছেলে তার বাপের চাপে এবং পরিবার পরিজন অন্যদের চাপে তারা নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম দুই মেয়েকে তালাক দিতে বাধ্য হয় এমনইভাবে তারা সবাই যে আবুল আস কে ধরলো তোমার মতন ভালো ছেলে যে এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করছ না এখনো পর্যন্ত যে তার মেয়েকে ঘরে রাখা নিরাপদ মনে করতো না অনেকে আবুল আজকে সবাই যে বললো তোমরা একটা কাজ করো তাকে তালাক দিয়ে দাও তাহলে তোমার সমস্ত লেখা চুকে যায় সমস্ত কষ্ট দূরীভূত হয়ে যায় এবং আমরাও একটু বাঁচতে পারি আর ফলে হবে কি যে দুটো মেয়ে অলরেডি তার ঘরে আছে যারা তালাক এটাকে তিন বললেন যে এটা কখনো সম্ভব নয় কারণ আমি তার মতন ভালো মেয়ে আর পৃথিবীতে পাইনি সে যদিও ইসলাম গ্রহণ করেছে কিন্তু তার মধ্যে আমার প্রতি ভালোবাসার একটু কমতি হয়নি ইসলাম আমি মানি না বটে কিন্তু আমার প্রতি তার যে ভালোবাসা আছে তোমরা যদি ভালো ভালো মেয়েকে আমার হাতে তুলে দাও তাহলে আমি তার পরিবর্তে ওদেরকে গ্রহণ করব না ওরা হতাশ হয়ে গেল এই ঘটনা দ্বারা যায় যে আজ কত ভালোবাসতেন জাইনাবসুল্লাহ সাল আলহিম জাইন আব্বেন তে রসুলিল্লাহ আজকে ভালোবাসতেন মনে প্রাণে ভালোবাসতেন তার ভালোবাসার নজির বহু জায়গায় আছে আমি একটা উদাহরণ দেই যখন নবী মোহাম্মদ আলী সাল্লাম জেনারেল ছিলেন এবং সৈন্য পরিচালনা করার দায়িত্ব তিনি নিয়েছেন এবং এই যুদ্ধে তিনি লাভ করেছিলেন সেখানে সত্তর জন কাফের লিডার মরে গিয়েছিল তার মধ্যে আবু জাহালের মতন লিডারও ছিল তার মধ্যে সত্তর জন তো মারা গিয়েছিল আর সত্তর জনের মতন যুদ্ধ বন্দী হয়েছিল এর বন্দী থেকে মেয়ে স্বামী আবুল আসও বন্দী হয়েছিলেন তিনি বন্দী হয়েছিলেন আবদুল্লা জুবাই নমানের হাতে বন্দী হয়েছেন বলে অনেকে অনেক ঐতিহাসিকরা বলেন তবে কালবি বলেন যে না উনি বন্দী হন যাই হোক উনি মুসলমানদের হাতে বন্দী হয়েছেন বন্দী হওয়ার পরে ওদেরকে নিয়ে আসা হলো মদিনাতে তখনকার নিয়ম দুটো ছিল একটা হলো হত্যা করে ফেলা অথবা মানে মুক্তিপণ দিয়ে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া উনি সমস্ত সাহাবাহিকের আমদেরকে নিয়ে বসলেন যে কি করা যায় আল্লাহ রসুল সব সমস্ত সাহাবায়কের আমদেরকে নিয়ে বসলেন যে সত্তর জন বন্দী হয়েছে যাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন আছে আল্লাহ রসুল সাল্লাহাম আপন চাষা আব্বাসও ছিলেন বন্দি তারপরে জামাতা আবুল আসও ছিল বন্দী সাদা আবি অকাশের আপন ভাই বন্দি এইরকম ভাবে মানে একেবারে আত্মীয় স্বজন সবাই বন্দী হয়ে মদিনায় আল্লাহ রসুল পরামর্শ নিলেন হজরতমর বললেন যে পরামর্শ করে আর কি হবে যেহেতু তারা আমাদের ধ্বংস করতে এসেছিল তা আমাদের যে যুদ্ধের যে নিয়ম আছে যুদ্ধবন্ধুদেরকে হত্যা করা আমরা ওদেরকে হত্যা করে ফেলি আবু এবং ওসমান রদ আনহুমা সহ আরো বেশ কয়েকজন সাহাবি তারা বললেন না করে তাদেরকে আমাদের যে সমস্ত অশিক্ষিত ছেলে মেয়ে আছে তাদেরকে তারা শিক্ষিত করবে এই সত্ত্বে তাদের মুক্তি দিয়ে দেয় আল্লাহ রসুল যখন দেখলেন যে এখানে অনেক আত্মীয় আছে মাফ করে দিলে হয়তো হতে পারে এমন এক সময় এর মধ্যে অনেকেই মুসলমান হয়ে যাবে যা যা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 আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত ধন্যবাদ আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা আছেন আমি যেটা আলোচনা করতেছিলাম জাইনাবসুল্লা সাল্লাসাল্লাম সম্পর্কে উনার স্বামী বদরযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন রসুল করিম সাল্লাহামের বিরুদ্ধে এবং উনি যুদ্ধবন্দী হয়েছিলেন তো সিদ্ধান্ত হলো যে যারা যুদ্ধবন্দি তাদেরকে হত্যা করা হবে না তাদের মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে মুক্তিপণ নেওয়ার ছেড়ে দেওয়া হবে মুক্তিপণের নির্ধারণ এক হাজার থেকে চার হাজার পর্যন্ত যার যতটুকু ক্ষেত্রে তার যেহেতু আবুল আস রাহু তিনি মুক্তিপণ চেয়ে তার স্ত্রীর কাছে চিঠি লিখলেন স্ত্রী জাইনাব বিন্দু মুক্তিপণ স্বরূপ তার কণ্ঠের হার তার গলার হাটটা পৌঁছে দিলেন তার দেবর আমর রবির হাত দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম আবুল আসের পক্ষ থেকে মুক্তিপণ পেলেন তার নিজের হাতে হাড়টা যখন রাখলেন তিনি যেন কোথায় হারিয়ে গেলেন তাই এটা দেখতে পেলেন যে তার স্ত্রী খাদিজার কণ্ঠের হার গলার হার ছিল এবং সেটা দেওয়া হয়েছিল জায়নাবকে তার বিয়ের সময় এবং সেটা এখন দেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের হাতে যাতে করে তার স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম এটা নিয়ে মুখ ঢেকে ফেললেন চোখে পানি আসলো উনি আর সহ্য করতে পারলেন না খাদিজার কথা মনে পড়ে গেল উনি হাঁটটা নিয়ে সমস্ত সাহেব একেরেমার কাছে গেলেন এবং বললেন দেখো তোমরা যদি এই এই হাটটা এবং আবুল আসকে উভয়কে ফেরে ছেড়ে দাও হাঁটটাকে তার সাথে দিয়ে দাও এবং এটা জায়নাবের কাছে ফিরিয়ে দেওয়া হবে জায়নাব এটা আবার ফিরে পাবে তাহলে আমার মনটা একটু ভালো হতো দেখো তোমরা করতে পারো কিনা এটা ওরা সবাই বলল যে আপনি যাতে খুশি হন আপনার খুশিমূলক সেই কাজ করব করবো তাকে ছেড়ে দিয়ে দেন জায়নাবল্লাহ তালা আনহা তার হার ফিরে পেলেন এবং আবুল আসকে আল্লাহ রসুল বলে দিলেন যে ঠিক আছে তোমাকে ছেড়ে দিলাম তবে একটা শর্ত তুমি জায়নাবকে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিও উনিও স্বীকার করলেন ঠিক আছে আমি তাকে পাঠিয়ে দেবো আল্লাহ রসুল সাল্লাম তার পালক পুত্র জায়দিন হার এসে বলেন জায়েদ তুমি যাও যে আমার মেয়েকে নিয়ে এসো একটা আংটি তার হাতে দিয়ে দিলেন যে এই আংটিটা জায়নাবকে দেবে তোমার কাজে লাগবে আংটি উনি আংটি নিয়ে আসলেন আবুল আসের সাথে এসে মক্কায় আবুল আসকে এক জায়গায় থাকতে বলেন জাহাজ নামক এলাকায় বলেন তুমি এখানে কি খাকো আমি যাই আমি জায়নাবকে পাঠিয়ে দেব। উনি গেলেন যে জায়নাবকে বলেন জায়নাব আমার মুক্তি হয়েছে তোমার হাঁটটাকে তোমাকে ফেরত দেওয়া হয়েছে তবে একটা শর্ত করা হয়েছে তাহলে তোমাকে মদিনায় যেতে হবে আমার সাথে আর থাকা হচ্ছে না রসুল করিম সাল্লাহ আসাল্লামের সাথে এইটাই আমার চুক্তি হয়েছে সেই অনুযায়ী জায়নাব খুব খুশি হলেন উনি তার আরেক দেবর কিনানা এবং রবিআ তাকে সাথে করে নিয়ে বলছে চলো আমাকে একটু পৌঁছে দাও যেখানে জায়দবিন হারেসা পালায় রয়েছে কারণ তিনি যদি মক্কায় যাইতেন তো ওই সময় মক্কায় তাকে হয়তো মেরে ফেলা হতো এই জন্য তিনি মক্কার ভিতরে ঢুকেননি কিনানা ছিল খুব দারুণ তীরন্দাজ তার তীর কোনো সময় মিস হতো না উনি ওই তীর নিয়ে একটা ঘোড়া নিয়ে চলে আসলেন পথে উনি ওনার এই আশা দেখে সবাই আটকে ফেললো উনি চিৎকার করে বলেন দেখো যদি তোমরা কেউ আমাকে আটকাও তা তোমরা জানো তো আমার তীর কত সুন্দরভাবে যায় আমি কিন্তু তোমাদের বুক ছিদ্র করে দেব আমার সামনে তোমরা যদি আসো আবু সুফিয়ান এটা দেখে সামনে এগিয়ে গেল তখন কেনানাও তীর উঁচু করে আবু সুফিয়ানকে মারার চেষ্টা করতেছিল আবু সুফেন বলছে ভাতিজা রাখো মারো না আমার কথা শোনো ওখানে যে বল দেখো কি না তুমি জয়নবকে নিয়ে কোথায় যাচ্ছ তা বলে তাকে আমরা মোদিনায় পাঠাই দিতে যাচ্ছে উনি বললেন তা তুমি করো না কারণ যুদ্ধে আমাদের অনেক লিডার মারা গেছে তোমরা তো জানো যে আমাদের মেন্টালিটি কেমন অবস্থায় আছে জয়নবকে এখন যদি আমরা ভালোভাবে যেতে দেই তো এটা কেউ মেনে নিচ্ছে না তো তুমি একটা কাজ করো তুমি এইভাবে নিও না জয়নবকে আবার ফিরায় নিয়ে যাও সে কিছুদিন আমাদের মধ্যে থাকুক এরপরে যে তুমি আস্তে ধীরে যখন একটু ব্যাপারটা ইজি হয়ে যাবে তখন তুমি তাকে পাঠাই দিও এবং রাতে পাঠিয়ে দিও সেটা ভালো হলো এটা আমার পরামর্শ কেনানা দেখলো যে এটাই ভালো আর আবু সুফিয়ানও খুব ভালো পরামর্শ দিয়েছে তো উনি তাকে ফিরিয়ে নিয়ে আবার নিজের বাড়িতে আনলেন এই একটা রেওয়ায়ত আসছে আর একটা এরকম যে জয়নাব বেনি যখন আসতেছেন কেনানার সাথেই আসতেছেন তো কিছু দূরে আসার পরে একদল লোক তাকে আটকে ফেলল আটকে ফেলে তাকে আসতে দেবে না এবং তাকে জোর করে ওখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করলো এবং উনি ঘোড়ার ফির থেকে পড়ে গেলেন পড়ে যেয়ে তার গায়ে ব্যথা লাগলো উনি ইনজুয়র্ড হলেন এবং অনেক রক্তপাত হলো এই দেখে তাকে আবার ফিরে আনা হয়েছে এবং আবু সুফিয়ানকে বলা হলো যে কি করা যায় ইনজুয়র্ড হয়ে গেছেন কি করা যেতে পারে তখন উনিও চিন্তা করলেন ঠিক আছে আমি তাকে রেখে দেই তো তিনি স্ত্রীর কাছে হিন্দা তার কাছে বলেন যে হিন্দা তুমি তাকে রাখো যেহেতু সে আমাদের বংশের আমাদেরই লোক তাকে রাখুন সে একটু সুস্থ হয়ে উঠুক হিন্দার কাছে তিনি থাকতেন আপনারা তো জানেন যে হিন্দার কত রাগ ছিল বদর বদরযুদ্ধে তার ভাই তার চাচা এবং তার বাবা মারা যায় তো রাগ সত্ত্বেও সে জায়নাবকে খুব ভালোবাসতো সে সময় জায়নাব বলছিল যে সেই হিন্দা আমাকে হেল্প করতে চেয়েছিল আমি বিশ্বাস করিনি তাকে তবে আমি এতটুকু বিশ্বাস করতাম যে সে আমাকে এত ভালোবাসতো যে তার হেল্প হয়তো বাস্তব ছিল কিন্তু আমি তখন বিশ্বাস করিনি তাকে তো তারপরেও সে আমাকে যথেষ্ট সেবা শশ্রুষা করেছে এবং আমাকে ভালো হওয়ার মানে সুযোগ করে দিয়েছিল আরেকটা রেওয়ায়ত এরকম আছে যে তিনি যখন আসতেছেন এর প্রতিমধ্যে হাব্বারা নামে এক ব্যক্তি এটা দেখে দেখে সে মানে ওই ঘোড়ার পা কেটে দেয় এরপরে যে মানে জায়নাব পড়ে যায় তখন জায়নাব অন্তঃসত্ত্বা ছিল পেটে বাচ্চা ছিল ওইখানে ব্লিডিং শুরু হয়ে যায় তাকে নিয়ে আবার মকায় ফিরে যাওয়া হয় এবং আবারও আবু সুফিয়ানের কাছে ছিল মানে বাড়িতে ছিল হিন্দার কাছে এবং তখন হিন্দা বারবার বলতেছিল যে তোমার বাবার দোষে আজকে তোমার এই কষ্টটা হচ্ছে পেটের বাচ্চাটাও চলে গেল। যা হোক এরপরে আর একটা অ্যাটেম্প নেওয়া হলো জায়নাবকে ফিরে আনার সেটা হলো যে একদিন জায়দেব না হারেসা উনি তো আসেন অপেক্ষা করতেছেন কখন জায়নাবকে পাওয়া যাবে উনি দেখলেন যে একটা ছেলে কিছু ছাগল বকরি নিয়ে চরাচ্ছে তো ওর জিজ্ঞেস করলো এই ছাগলগুলো কার তো বলছে যে আবুল আসের স্ত্রী জাইনাবের বলে কোন জায়নাব তো বলে যে জায়নাব বেনে মোহাম্মদ সাল্ল আলহি উনি বলছেন যে তুমি যখন বাসায় যাবে একটা আংটি তোমাকে দেব তুমি এটা কি জায়নাবের কাছে পৌঁছে দেবে ওই যে আংটিটা আল্লাহ রসুল দিয়েছিলেন তাহলে হ্যাঁ আমি দেব তো বলেন যে ঠিক আছে তুমি নিয়ে যাও নিয়ে জায়নাবের হাতে ওটা দিলেন জায়নাব বলেন যে এই লোকটাকে তুমি কোথায় রেখে আসছো তো বললে উমুক জায়গায় আছে জাজ নামক এলাকায় আছে আপনি তাকে পাবেন জায়নাব রাতের অন্ধকারে ওই আনটি নিয়ে বুঝতে পারছেন যে আমাকে যেতে হবে সেইভাবে উনি রাতের অন্ধকারে মানে জায়ুদ্িন হারেসার সাথে দেখা করলেন এবং জায়দ্বিন হারেসার সামনে উটের সামনে বসলেন এবং তিনি পিছনে বসে মদিনায় চলে আসলেন মদিনায় চলে আসার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো পরিবেশ হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম তাকে বরণ করে নিলেন কিন্তু তিনি অসুস্থ ছিলেন ওই যে উটের পিঠ থেকে পড়ে যে একটু হলো ইনজুর্ড হয়ে গেছেন দ্বিতীয় পেটের বাচ্চা পড়ে গেছে মিসকারে যে পড়ে গেল। এটা খুব কষ্টদায়ক ছিল তিনি অসুস্থ ছিলেন প্রায় অসুস্থ থাকতেন তো এর মধ্যে আবুল হাঁস তো অনেক বড়ো মানে সৌদাগার ছিল অনেক বড়ো ব্যবসায়ী ছিলেন উনি মক্কর কোরাইদের অনেকের সম্পদ নিয়ে উনি সিরিয়ায় ব্যবসা করতে আসছেন ব্যবসা করতে আস প্রায় একশো সত্তরটা উট নিয়ে উনি মালপত্র নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আবুল হাঁস যখন ওই পাশে যায় তখন আবুল বসিরের লোকজন তাদেরকে ধরে নিয়ে আল্লাহ রসুল সব সাহাবাদ কে ডাকলেন ডেকে বললেন দেখো এই সম্পদ গুলো তার আমানাত যদি এই সম্পদ আবুল আহাজ ফিরাই দেয় এবং আবুল হাস যদি মক্কায় যায় তোমাদের কোন সমস্যা আছে ওরা না ফিরাই দেওয়া যেতে পারে আপনি যদি রাজি হন অসুবিধা নেই তখন সমস্ত সম্পদ তাকে দেওয়া হলো উনি সম্পদ নিয়ে আসতেছেন পথে তার বন্ধুরা বলা শুরু করলো যে তুমি এই কাজটা না করে তুমি একটা কাজ করো তুমি সম্পদ নিয়ে মদিনায় থাকো টাকা পয়সাও হলো আবার তুমি মুসলমান হয়ে যাও তাহলে তোমার জীবনে শান্তি এসে গেলো উনি বলেন যে আমি ইসলামকে এখনো পছন্দ করি না আর একটা জিনিস হল যে মানুষের আমানাতগুলো আছে এই আমানাতের খেয়ানাত হবে আমি এটা করবো না উনি মক্কায় গেলেন মক্কায় যেয়ে সবাইকে বুঝিয়ে দিয়ে উনি বললেন তোমরা তোমাদের মালপত্র বুঝিয়ে পেয়েছ সন্তুষ্ট তো সবাই সন্তুষ্ট হলো এরপরে তিনি বললেন যে এইবার আমি ঘোষণা দিলাম ল ইহ্লাহ মো আহম্মাদুরাস্লা আমি মুসলমান হয়ে গেলাম কিন্তু এখন আমার তোমাদের সাথে সমস্ত সম্পর্ক শেষ আমি এখন মুসলমান হয়ে গেছি তাদের দুটো সন্তান ছিল একটা ছেলে এবং একটা মেয়ে ছেলে দশ বারো বছর বয়সে মারা যায় মেয়েটা উমামা তার নাম ছিল এ তার যুদ্ধের সময় মেয়ে মারা যায় আবুল আহাজ জায়নাব তাদের জীবন বেশি দিন ছিল না জায়নাব যেহেতু ইনজিউড হয়েছিলাম সপ্তম হেজড়িতে এই ইনজিউরি নিয়ে বেশ কিছুদিন বেঁচে ছিল এক বছর বা দুই বছর বেঁচে ছিল এরপরে তিনি এনতেকাল করেন রসুল করিম সাল্লামের জীবুদ্দ সাথেই আবুল আস মারা যায় দুইজন মারা যায় জায়নাব যখন ইন্তেকাল করেন তখন উম্মে আইমান উম্মাইমান সুলাইম এই ধরনের একেবারে নাম করা মহিলা সাহাবে তারাই তার দেহ গোসল করান উম্মান বলেন আমি তার সমস্ত শরীর আমি নিজেই ধুয়ে দিয়েছি আল্লাহ রসুল আমাদেরকে বলে বলে দিচ্ছেন এবং আমরা ধুয়ে ধুয়ে দিচ্ছি যখন কবরে নামানো হবে আল্লাহ রসুল বললেন তোমরা তার লাশটা আমার হাতে দাও তিনি দুই হাতে তার মেয়ের লাশ কবরের মধ্যে এখানে রাখলেন এবং আল্লাহর কাছে দয়া করেন বললেন যে আল্লাহ তুমি জায়নাবকে তার সমস্ত বিপদ দূর করে দিও এবং তার ভুলগুলো তুমি ক্ষমা করে দিও এবং কবরটা তার ছোট কবরটা তার জন্য অনেক বড় করে দিয়ে তিনি এই কারণে জায়নাব ইন্তকাল করেছিলেন এখান থেকে যে শিক্ষাগুলো আমরা পেতে পারি দেখেন যে ইসলামের জন্য হিজরত করা পর্যন্ত তিনি কবুল করেছেন স্বামীকে ছেড়ে বাবার কাছে এসেছেন স্বামী তার কাছে সুযোগ সুবিধা চেয়েছে তিনি যতটুকু ইসলামিক লিমিটেশনের মধ্যে আছে ততটুকু তিনি সুযোগ দিয়েছেন সবটাই তিনি করেননি তো এটা কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয় আমরা অনেক সময় যারা একটু ভালো হয়ে বোন একটু ত্রুটি দেখা দিলে আমরা ডিভোর্স চাই অন্য দরকার নেই তাকে ভালো করতে চাওয়ার এই প্রসেসে যাওয়া কিন্তু একটা দাওয়াতি কাজ আমি আশা করি যে তার থেকে আমরা অনেক উপদেশ গ্রহণ করবো এবং সেখান থেকে আমরা সেই মতো চলার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের টফিক দান করুন আমাদের এখান থেকে শিক্ষা লাভ করার জন্য আমরা ধন্য হওয়ার চেষ্টা করি অমাত ওফিক ইলাবিল্লা সালাম আলাইকুম এখানে যুবকদের আদর্শ হতে পারে সঠিক যেমন প্রচার করা দায়িত্ব মিডিয়ার কারণ ইসলামের মৌলিক শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারে দেখুন সমস্ত সমস্যার একমাত্র সমাধান ইসলাম প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস বাংলায় ইসলাম যে করে অধিকারের রক্ষা শততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ হাশিম অসংখ্য বৈশিষ্ট্য পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন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 जरा आल्लर रास्ते सम्पद व्यय कर तरह उदाहरण शस् दान जेटी वृद्धि पाए सत शीशे प्रत्येक शीशे आशोटी दाना आल्ला जाके इच्छा बृद्धि जो अपनी आल्ला रास्त व्यय करें आनी रिटार्न पा सतो गुण बसी व्यावसायिक भाषा आबें सत्तर हजार परसेंट আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান